মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলহিল করিমাবাদ সম্মানিত পিস টিভি বাংলা এর দর্শক শ্রোতা বৃন্দ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের অনুপম চারিত্রিক বৈশিষ্ট্য আখলাকুল নবী সাল আলী ওয়াসাল্লাম এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব সমস্ত নবীদের শীর্ষ নবী সঈদুল মুরসালিন নবী মোহাম্মদুর রসুলল্লাহ সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম সমগ্র বিশ্ব মানবের জন্য একটি উত্তম আদর্শ যার চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্ব মানবের সকল সুকুমার বৃত্তিগুলোকে উৎকর্ষিত করে সত্যিকারের উত্তম মানুষে পরিণত করে তিনি শুধুমাত্র মুসলিম জাতির জন্যই রাসুল অথবা নাবী হিসাবে আগমন করেননি তিনি ছিলেন সমগ্র বিশ্ব মানবের জন্যই নাবী এবং রাসুল যাকে স্বয়ং আল্লাহ রবুল আলমিন সর্বশ্রেষ্ঠ চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে সুষমা করেছেন যাকে ঘোষণা করা হয়েছে বিশ্ববাসীর জন্য আল্লাহ আল্লা সুবাহানুয়াতালার এক অনুপম রহমান এই বিশ্ব মানবের চারিত্রিক গণাবলী বৈশিষ্ট্য নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব আর এই অনুষ্ঠানে আলোচনা উপস্থাপন করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়ে যারা তসিফ এনেছেন আমি শুরুতেই তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আমার ডানে আছেন শাইখ আব্দুর রাজাক বিন ইউসুফ আসসালাম রহমতুল্লাহ আছেন প্রফেসর ডক্টর লুকমান হুসাইন আসসালাম রহমতুল্লাহ এই পাশে আছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ সালামুম আহমদুল্লাহ আর সর্বশেষ আলোচক হিসাবে আছেন শেখ ডক্টর মুসলিহুদ্দিন সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি ডক্টর আহমদুল্লাহ এই অনুষ্ঠানটি উপস্থাপন করছি সুদীবৃন্দ একটি মডেল বা একটি আদর্শই একজন মানুষের জন্য তার চোখের সামনে অনুসরণীয় দৃষ্টান্ত নিজেকে গড়ে তোলার জন্য নিজের চরিত্রকে সুষমা মণ্ডিত করার জন্য আল্লা সুবাহান ও তালা পৃথিবীর সকল মানুষের জন্য একটি উত্তম আদর্শ এবং মডেলকে স্বীকৃতি দান করেছেন আর সেই মডেল এবং আদর্শটি হচ্ছে নবী মোহাম্মদুর রাসুল্লাহ সল্ল্লাহু আলিহাল্লামের চরিত্র এবং তার গুণাবলী এমন একটি সুন্দর অনুপম অনুসরণীয় ব্যক্তিত্বের উপরে আমাদের ক্ষুদ্র চিন্তা চেতনা দিয়ে তার গুণাবলী বৈশিষ্ট্য উপস্থাপন করা অবশ্য এটি অত্যন্ত কঠিন বিষয় তারপরও আমরা দেখব যে সারা পৃথিবীর সকল সফল মানুষের ভিতরে বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম তার চারিত্রিক বৈশিষ্ট্য মাধুর্য আচরণ এবং সুন্দর গুণাবলীর দ্বারা কি করে অশান্ত পৃথিবীতে শান্তির ইসলাম প্রতিষ্ঠিত করে মানুষকে মুক্তির সন্ধান দিয়ে গিয়েছিল এই গুরুত্বপূর্ণ বিষয়টির উপরে বিশেষ করে রসুল সাল্লু আলিহাসাল্লামের এই চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে আলোকপাত করার জন্য আমি প্রথমেই শেখ আব্দুরাজাক বিন ইউসুফকে আমন্ত্রণ জানাচ্ছি যে এই যে আখলাকুর নবী সাল বিষয়টি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আসলে আমরা যদি বিষয়টি ভাবি তাহলে বুঝতে পারব যে আখলাক চরিত্রই এমন একটা জিনিস যার বিনিময়ে মানুষ इहकाले कल्याण लाभ करते समस्त मानुष के आो पाँच जन के तार अनुगत करते आखला कि एम एक जिन जार बनीम मानूष आल्लाहर सन्तुष्टि अर्जन करते जेम भाव रसुल सल्लाहम बोले तेमनी भावे वास्तव आचरण देखिए मानुष के इसलमर मुखे इसलमर दिखे और तार दिखे आग्रह कर এটা একটা দুনিয়া উপার্জনের এবং জান্নাত লাভ করার একটা বড়ো মাধ্যম এ কারণেই রসুল সাল্লাসাল্লাম বলেছেন ইনলেন নিশ্চয় মুমিন লাই পেতে পারে দারাজাতা কায়মিলাইলে অসায়মিল নাহারে বেহোস নেহি একজন মৌমেন তার সুন্দর চরিত্রের বিনিময়েই সারা রাত এবাদত করলে যা নেকি পাওয়া যায় गठन जी चरित्र जिन जाए जेम नेक जा ओ ने मानस जदिनी सूंदर आचरण सुंदर वैशिष्ट्य दीतेकीटाओ पे जाम्र चरित्र दिए अबूदारदारल्लासुल्लाम जे माकाल शईन इफी मिजान विचार मोमर दाड़ी पाल्लाते सब चेटे भारी जिनस रखा है से खलखन हासान উত্তম চরিত্র উত্তম বিচারের মাঠে দাঁড়ি পাল্লাতে মোমেনের নেকির পাল্লাই যে মোমেনের অনেক আমল আছে কিন্তু সবচেয়ে যেটা ভারী আমল যা দিয়ে সবচেয়ে বেশি আল্লাহকে সন্তুষ্ট করা যাবে সেটাই হচ্ছে খলকুন হাসানবাদে আসবো আমরা একটু ডক্টর মুসলিহুদ্দিনের কাছে আসছি এই যে চরিত্রের কথা আমরা শাহেক আব্দুল ইউসুফের কাছ থেকে জানলাম এই চরিত্রের জন্য একটা মডেল যে আমরা কোন চরিত্র যার মাঝে বিকশিত হয়েছিল সেটি কিন্তু মুহাম্মদুর রসুল তো এই দিকটা একটু আপনি আমাদেরকে বুঝাবেন যে আমরা এই উত্তম চরিত্রের মডেল আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন চার নম্বর আয়াত অন্য আয়াতে সুরা হাজের একুশ নম্বর আয়াতে এখানে উল্লেখ আছে আল্লাহাকি রসুল হাসান তোমাদের জন্য রাসুলের মধ্যে রয়েছে উত্তম অনুকরণীয় আদর্শ সেটার মধ্যে চরিত্র চরিত্র বলতে আমরা যেটা বুঝি সেটা হলো সারা বিশ্বের সকল ধর্ম সকল নৈতিক মতামত সেখানে পড়ায় কাছাকাছি ছিল এক সময় সুরায়স রায় বেশ কিছু বর্ণনা আছে সেখানে বলা তাকড়া বুঝছে না ইন্সা আসা বি সুরায়সরা কয়েকটা জিনিস ওখানে নিষেধ আছে একটা না ছেলে এই মুহূর্তে আনার সুযোগ নাই। তো মোরালিটি বলতে সারা বিশ্ব বুঝে নৈতিক চরিত্র নৈতিক আদর্শ সত্যবাদিতা আমানত বি তারপরে আচরণগত ভদ্রতা ভাষার শালীনতা তারপরে ইত্যাদি অনেক কিছু জিনিস সেগুলাকে মরালিটি বলা হয় চরিত্র বলা হয় কিছু জিনিসের অনুপস্থিতি এবং কিছু জিনিসের উপস্থিতি কিছু ভালো জিনিসের উপস্থিতি কিছু মন্দ জিনিসের অনুপস্থিতি দুটো মিলেই হলো মানুষের আখলাক লাখ যেটাকে বলা হয় ইংরেজিতে মোনালিটিও বলা হয় রসুলের চরিত্রের মধ্যে বিশ্বের নেচারালি ধর্মীয়ভাবে এবং স্বাভাবিকভাবে স্বীকৃত যত ধরনের উন্নত চরিত্র তার প্রত্যেকটাই তার মধ্যে ছিল সমাহার ঘটে এবং যে সকল জিনিসের উপস্থিতিতে মানুষের চরিত্রকে নিচু বলা যায় তার প্রত্যেকটার থেকে তিনি বিরত ছিলেন ধন্যবাদ আমাদের ডক্টর আমরা ইউসুফ আব্দুল মজিদের কাছে আসব এই যে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লি আসালামের চরিত্রে এই যে সমস্ত সদ্ গুণাবলীর যে সমাহার ঘটেছিল এবং যাকে পৃথিবীর আর কোনো মানুষের সঙ্গে তুলনা করা চলে না সর্বশ্রেষ্ঠ মহামানব তো এই যে সামগ্রিক উত্তম চরিত্রের যে শ্রেষ্ঠ সমাহার একটু এই বিষয়টার উপরে আমাদেরকে আলোকপাত করবেন আল্লাহ নিজেই তার সম্পর্কে বলেছেন সুন্দর চরিত্রের অধিকারী আমরা জীবনে সমস্ত উন্নত মহৎ চরিত্রগুলোর সমাবেশ দেখতে পাচ্ছি এবং তিনি নিজে এর সত করেন ইন্নামা বইসি যা আমার প্রেরণ আমার আগমন আমার আবির্ভাব যে পৃথিবীতে মানুষকে তার সমস্ত উন্নত মহৎ তার স্ফোরণ ঘটানো এবং তা মানুষকে ওই সমস্ত চরিত্রের চরিত্রবান করার জন্যই আমি পৃথিবীতে প্রেরিত এসেছি আমরা যখন লক্ষ্য করি রসুল করিম সাল্লা সেই সময় অধপতিত নির্যাতিত নিপীড়িত মানবতা তাকে উদ্ধার করার জন্য এক উৎকণ্ঠা এক আবেগ এবং উৎকণ্ঠা তিনি অনুভব করতেছিলেন যে কি করে বিধ্বস্ত মানবতাকে এটাও অন্যতম চরিত্র বলতে শুধু একটু পরে আবার ফিরে আসব সম্মানিত দর্শক শ্রোতা সময় হল একটু বিরতি নেয়ার আমরা এখন একটু বিরতি নেব আশা করি আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ স্বল্প সময়ের মধ্যে আবার আমরা অনুষ্ঠানে ফিরে আসছি তারা ভুলে গেছে আল্লাহর বিধান না তুলে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ প্রতি বুধবার রাত সাড়ে নটায় বাংলাদেশে मानस गभर घुमे मग्न घुम थे उठे शेख परस्पर उभये भलोबा क्यों इतने नींदन जुलुम एचार মানুষের অধিকার প্রতি শনিবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে আল্লা পাক কোরআন নাজিল করেছেন এ মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কাজার সিয়াম এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলির সন্নিবেশন আল্লাহ ঘটিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন যে এই উম্মানের উপর প্রতিষ্ঠিত থাকবে বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির আশায় ইবাদতের নিয়তে খাওয়া পান করা জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে বিরত থাকার নাম হলো सम्मानित दर्शक श्रोता अनुष्ठने फिर संगे थे धन्यवाद আমরা আলোচনা করছিলাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিহিসাল্লামের চরিত্রে সমস্ত সদ গুণাবলীর সমাহার ঘটেছে আর এর আমরা কথা শুনছিলাম কাছ থেকে যে এই যে খুলোকন বহু বচন ব্যবহার করা হয়েছে সমস্ত গুণাবলীকে এখানে যে গুণাবলী শব্দটির সঙ্গে যুক্ত করা হয়েছে সেটা আবার আজিম মানে তার সর্বোচ্চ শিখরে এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো পৌঁছেছিলেন না। এটি প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ অন্ধকার পৃথিবীর দিকে লক্ষ্য করে তখন তার অন্তর এক অব্যক্ত বেদনায় ভরে উঠে যে এই কি মানবতা এরকম ভাবে বিধ্বস্ত নির্যাতিত নিপীড়িত এটাকে উদ্ধার করবার জন্য তিনি একটা বিরাট উৎকণ্ঠা একটা গভীর উৎকণ্ঠা বোধ করতেছিলেন এবং তিনি গাড়ে ঘেরায় গিয়ে তিনি ধ্যানেমগ্ন হয়ে এই বিষয়ে চিন্তা করতেছিলেন যে সহসা যখন বহি আসলো তো চিরজ্যোতির্ময় হাজর জিব্রাহ সাল্লাম সর্বপ্রথম একর বিস্মরব্ব বিকেল্লা খালাক এই বহি নিয়ে যখন আসলেন ভয়ে তিনি ভীত সন্তুষ্ট হয়ে যখন ঘরে ফিরলেন এবং বললেন জাম মিলি আমাকে কম্বল দিয়ে তখন কিন্তু তিনি নবতী লাভ করেন কিন্তু তারপরেও তার আচরণ তার বৈশিষ্ট্য মানব দরদ বিশেষ করে আমরা দেখেছি যে মানুষের জন্য তার হৃদয় মন কিভাবে কেঁপে উঠেছে তিনি মানুষকে কিভাবে আপনি আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করেন রক্ষা করেন হাদিস আপনি বলেন একজন ব্যক্তি তার যদি অন্ন না থাকে কর্মসংস্থান না থাকে তাহলে সেটা আপনি ব্যবস্থা করেন অসহায় মানুষের জন্য আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া এটা সাহায্য চেয়ে অনেক বড় অনেক বড় সেটা আল্লাহ রসুল করতেন এরকম সাতটি অনন্য বৈশিষ্ট্য যেটা তিনি রসুল সাল্লা সঙ্গে ঘনিষ্ঠ সান্নিধ্য ঘনিষ্ঠ সান্নিধ্য থেকে আগেই পরিপূর্ণ ভাবে পরিপূর্ণ ভাবে সমার ঘটেছিল এই আত্মবিশ্বাস হদরত খাদিজার ছিল যে এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তির কাছে কখনো কোনো। অপশক্তি অথবা তার জন্য ক্ষতিকারক কিছু আসতে পারে বরং যা এসেছে সেটা মানব জাতির চমৎকার আল্লাহ রসুলের জীবনের চারিত্রিক বৈশিষ্ট্য গুলো আমাদের সামনে নিয়ে আসার জন্য আমরা যাব এই যে দেখেছি তাই না যখন আল্লাহর রসুলের কাছে সেই ওয়াহী আসলো কোরআন নাজিল হওয়া শুরু হলো আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসা শুরু হলো নবতী জীবন শুরু হলো এটা আল্লাহ রসুলের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু তার আগের জীবনে রাসুল চরিত্রে আমরা দেখি যে একটা মানুষের জীবনের কিন্তু কয়েকটা অধ্যায় ভাগ হয় যেমন তার শৈশবকাল শিশুকাল তারপরে তার তার্য একটা গুরুত্বপূর্ণ বিষয় যখন মানুষের ভিতরে এক ধরনের চঞ্চলতা বিরাজ করে তারপরে আসে যৌবনকাল আর যৌবনের সময় এটা স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি যে মানুষের জীবনে এটা একটা টার্নিং পয়েন্ট এখান থেকে তার ভিতরে ব্যাপকভাবে পরিবর্তন আসে তো আপনি আমাদেরকে একটু রাসুল চরিত্রের এই পূর্ব জীবনের কিছু বৈশিষ্ট্য আমাদেরকে শোনাবেন যেগুলো প্রত্যেকটি যুবকের জন্য তরুণের জন্য একটা গুরুত্বপূর্ণ আদর্শ মডেল যেগুলো অনুসরণ করতে পারে মহানবী সাল তিনি লাভ করার পরে তার এই নবিশ বছরের যে জিন্দিগি আমাদের সামনে আছে এ পুরাটা গাইডেড আল্লাহ আল্লাহ যে আল্লাহ সরাসরি নিয়ন্ত্রণ করেছেন এইটুক এই জীবনের এই জায়গাটা এই জায়গাটায় খুব ধরার তো সুযোগ কারণ নাই এবং এটা অনেকে মনে করতে পারে যে এই সময়ে তার অনুপম চরিত্রগুলো বিকশিত হওয়া ক্রমবিকাশ ঘটা এটা স্বাভাবিক তো রাসুলের জীবনটা আসলে ওই যখন উনি রসুল হয়েছেন তারপর থেকে আসলে শুরু হয়েছে সরে কিন্তু এর আগের যে জীবনটা জীবনটাও যে পরিপূর্ণ এটা সাক্ষী আল কোরআন দিয়েছে যেটা আমাদের ডক্টর মুসলিউদ্দিন क्लियर कर चेस्टा करबी सल्लाम जो चौदह बचर बारो बस बस बहरा रहा जहनी आ फजुल मानवता चलते विशेषकर अथवा सारा पृथ्वी मानवताब जगह एक ही अवस्था भूबुक् खाखा कर मानवता बसिगार प्रकट धारण कर जन्म होने देखा गया जै समय मानुष्ठ करतीबा सारे ठीक ये मुमूर्ष अवस्था बिराज करी संगठन रूप दिले নামে লোকমানবী মোহাম্মদ রসুলের নবতী লাভের পূর্বের অংশটিও বিশ্ব মানবের জন্য অনুকর্ষণ করে এখন আমরা যদি বলি যে তাহলে যুবকদের জন্য কি রাসুলের যে মানসিকতা এবং অন্যায়কে অন্যায়ভাবে যে চিহ্নিত করা এই যুবক বয়সেটিভ তখন যেটা মানুষের ভিতরে সহনীয় ছিল ফুজুল এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছে আচ্ছা এই চরিত্র তৈরির ক্ষেত্রে রাসুলের বক্ষ বিদী করার যে কথা এসেছে ঘটনা ঘটনা ঘটছে হেকমত এবং ঢুকে দেওয়া হয়েছে সেটা হলো আমার ঘরের যে পাথর বসানো নিয়ে যখন মিঠাইতে পারতেছিল না তখন আল্লা উপস্থিত হয়ে অত্যন্ত সাথে চাদরে তুলে দিলেন তার বয়সে তিনি সবার চেয়ে ওখানে ছোট এই লোকটাই বিচার করতে পারবে চিৎকার করেছে আমিন আসছে আমাদের আমানো আসছে ওই বিচারটা আমাদের ঠিক করে দিতে পারবে মূল যেটা কোনো একটি বিষয়কে নিয়ে দূরদর্শী চিন্তা ভাবনা করা সমাধান খুঁজে বের করা যেখানে সমাজ যে স্বীকৃতি দেয় যে চাল চলন আচরণ সেটাই হচ্ছে বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করছি যে চরিত্র বৈশিষ্ট্য উপস্থাপন করা আমাদের মতো ক্ষুদ্র ব্যক্তিদের পক্ষে অসম্ভব যোগ যোগান্তর ধরে আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওসালামের এই সৌন্দর্যময় চরিত্রের অনুপম বৈশিষ্ট্য আলোচনা উপস্থাপন করলেও তার যে জন্য আল্লাগ নিজেই তার রাসুলের প্রশংসা করেছেন চরিত্রে উল্লেখ করেছেন একজন মুসলিম হিসাবে নিজেকে রাসুলের চরিত্রের রঙে রঙিয়ে একজন আদর্শ মানব হওয়াই রাসুল চরিত্রের উত্তম শিক্ষামাদের জন্য আমরা মুসলিম হিসাবে অনুসরণ করব রাসুলের চারিত্রিক বৈশিষ্ট্য আল্লা আমাদেরকে রাসুল চরিত্রের আদর্শ অনুসরণ করে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন এই প্রত্যাশা রেখে দর্শক শ্রোতা আপনাদেরকে ধন্যবাদ নিয়ে আমার সঙ্গে যারা আলোচনায় অংশগ্রহণ করেছেন তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা এই অনুষ্ঠান এখানে শেষ করছি সালামু আলাইকুম রাহমতুল্লাহি ওবার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 এবং আর চতুর্থ হল তারাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর মানবতার সমাধানের বিদ্যা হচ্ছে মূল বিদ্যা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 যে বিদ্য আল্লাহর সত্তাকে খুঁজে বের করতে পারে যে বিদ্যা জাহান নামকে ভয় করতে পারে মূলত সেটাই জ্ঞান অর্জনের মাধ্যমে জান্নাতের কাছাকাছি যাই দেখুন ফাজা আমল কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় বাংলাদেশে ও সন্ধ্যা পাঁচটায় ভারতে বিশ টিভি বাংলায়